অতর আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে খলিফা বানাইলাম সুম্মা ইমিম্বা দিম তাদের পরে তোমাদেরকে পৃথিবীতে খলিফা বানানো হলো লিডানজরা কাইফাল যাতে আমি দেখে নি তোমরা কেমন আমল করো এখানে আল্লাপাক মানুষদেরকে পৃথিবীর খলিফা বলছেন খলিফা মানে কি খলিফার বহু বছর হলো খালাইফ এখানে একটা আকিদাগত বিষয় আছে সে বিষয়টা হলো অনেকে আমরা ভুল একটা ভ্রান্ত ধারণা পোষণ করি যে মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা এই ধারণাটা এই আকিদাটা ভ্রান্ত আকিদা এটা ভুল পৃথিবীতে মানুষ আল্লাহর আল্লাহ না প্রতিনিধি না প্রতিনিধি প্রতি বলা হয় খালিফা কাকে বলা হয় খালিফা মানে খালপুন খালপুন মানে ফিছনে ফিসনে মানে কারো অবর্তমানে যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় খালিফা তা আল্লাহ সোবান কি কোথাও অবর্তমান থাকেন তাহলে আল্লাহর দায়িত্ব পালন করা আরেকজন দরকার কেন হয় না। আল্লাহ আল্লাহ তিনি সবকিছু শুনতেছেন তো সেখানে খলিফা লাগবে কেন এজন্য জন্য আবু বকর রাজি আল্লাহ যখন নবী সালামের পরে খলিফা হলেন। তখন একজন সাহাবি এসে বলল ইয়া আবা আকার খালি আমি খলিফা কার রাসুল্লাহামের কারণ আল্লাহ আগেও ছিলেন এখনো আসে আবু বকর কিন্তু নবিসে বলছেন যে তোমাদের মধ্যে যারা আল্লাহর এবাদত করো তারা আল্লাহ যে আল্লাহ আগে ছিলেন এখনো আছে যারা মোহাম্মদ সাল্লামের আবাদত করো তারা শোনো যে মোহাম্মদ মারা গেছে মানে আমরা যারা মোমিন তারা মোহাম্মদ করি না আবাদত করি কার আল্লাহ তো সেই আল্লাহ আগেও ছিলেন এখনো আছে আর মোহাম্মদ একজন রাসুল তার আগে সব রাসুলেরা চলে গেছেন তিনিও চলে যাবেন তো এই আবু বকর বলছেন যে আমি তো আল্লাহর খলিফা না আমি রাসুল আল্লাহ খলিফা মানে রাসুল এখন নাই রাসুল যে দায়িত্বটা পালন করতেন সেটা আমি এখন পালন করি এজন্য মানুষ আল্লাহর খলিফা না মানুষ হলো খালি ফাতুল জমিনের খলিফা পৃথিবীর খলিফা তো পৃথিবীতে খলিফা হলো কেমনে খলিফার কয়েকটা ব্যাখ্যা আছে একটা হলো খালি জিন এই পৃথিবীতে প্রথমে ছিল জিন জিনদের পরে আল্লাপ জিনদেরকে এখান থেকে বের করে দিছেন এই জায়গাটা আমাদেরকে দিছে আমরা জিনের খলিফা মানে জিনের পরে এই পৃথিবীতে আমরাই আসছি তাহলে জিনের অবর্ত মানে আমরা এই পৃথিবী দেখাশোনা করতেছি আর একটা হলো এক প্রজন্ম যাচ্ছে আরেক প্রজন্ম এইভাবে কত হাজার হাজার প্রজন্ম গেছে দেখেন পর্যন্ত বাপ চলে যাচ্ছে ছেলে আসতেছে ছেলে চলে যাচ্ছে নাতি নাতি চলে যাচ্ছে তারপরে আসতেছে এই যে এক প্রজন্মের পরে আরেক প্রজন্ম এটাই হলো খালিফা খলিফা বানিয়েছে আল্লাহর কাজ করার জন্য আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি না মানুষ তা আল্লাহাকে এখানে স্পষ্ট করেছেন আল্লাহ খালা এফা ফিল আর দো এফাফিল আর দে